আরো সহজ উপায় ব্যাকরণ শিখেছিলাম সেগুলো আবার দেখবের যে ছত্রিশটি আরবি ডায়ালগ শিখেছিলাম সেটাও দেখব তবে মনে রাখবেন অনুশীলন করার সময় অবশ্যই টিপিআই ম্যাথড ব্যবহার করবেন তাহলে চলুন শুরু করি হুয়া শে হুম তা তুমি তোমরা আনা আমি নাহনু আমরা তাহলে আমার সাথে বলার চেষ্টা করুন দেখি টিপি আয় দিয়ে হল আন্তা বি খাম আনা বি খামদুলিল্লাহ হাল আন্তুম বি খৈর নাম নাহনু বি খামদুলিল্লাহ হল হুয়া বিখের ুল্লা এর আগে আমরা জেনেছি আরবিতে তিন ধরনের শব্দ রয়েছে এসেম ফেল হার্ফ কোন বিশি পদকে বহু বচনে রূপান্তরিত করার জন্য শেষে উন বা ইন যোগ করতে হয় যেমন মুসলিম এর বহু বচন হল মুসলিমুন বা মুসলিম তাহলে আমার সাথে বলার চেষ্টা করুন দেখি হাল আন্তা মুসলিম নাম আনা মুসলিম হাল আন্তুম মুসলিমুন নাম নাহ মুসলিমুন হাল হুয়া মুসলিম নাম হুয়া মুসলিম হল হোম নাম হোম মুসলিমুন এর সাথে আমরা কিছু অ্যাট্যাচমেন্ট শিখেছিলাম হু হোম কুম ই না এবং হা তাহলে বলুন দেখি রব্বু হা রব রব্ব হোম তাদের রব রব্ব কা তোমার রব রব্ব কুম তোমাদের রব রব্বি আমার রব রব্বু না আমাদের এবার আমার সাথে বলার চেষ্টা করুন দেখি টিপিআই দিয়ে মানরব্বু কাব্বুক মানরব হু রহু মানরহম্বোম আল্লাহ আমরা আরও শিখেছি হুয়া মানে সে পুরুষবাচক শব্দ হিয়া মানে সে স্ত্রীবাচক শব্দ তাহলে আমি যদি বলি হুয়া মুসলিম তখন আপনি বলবেন হিয়া মুসলিমা হুয়া মুসলিম হিয়া মুসলিমা হুয়া মিয়া মিনা হুয়া সিয়া সলেহা আমরা আরো শিখেছিলাম হাজা মানে এটা বা ইনি পুরুষ শব্দ হাজি মানে এটা বা ইনি স্ত্রীবাচক শব্দ এর সাথে আমরা আরো জেনেছি রব্বুহু মানে তার রব পুরুষবাচক শব্দ রব্বুহা মানে তার রব স্ত্রীবাচক শব্দ মান রব্বুহা রুহা মা দিনু হা ইসলাম মা কিতাবুহা। কিভাবে একটি স্ত্রীবাচক শব্দের বহু করতে হয় সেটা আমরা জেনেছি মুসলিমা এর বহু বচন হল মুসলিমাত এর বহু বচন হলো মিনাতা এর বহু বচন হল সলিহাত তাহলে আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম আহমতুল